السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سمعني داشتك بندو دعواتي زندگي حدش جهاد الله تعالى اي دعواتي زندگي جنو نوبي رسول درکه مرنان كورا چن تا در اتو شريرا آجو دعواتي زندگي جمحن كورا دات چن تا دعواتي دات چن اي دعوات عبشي عمدير كيامت عمد فجانتو پورشال نا দর্শক আমরা আলোচনা করছিলাম মহতারাম শাহেক মাহমুদুল হাসান সাহেবের সাথে তার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম কীভাবে তারা ইউরোপে বা ইউকেতে কীভাবে তারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন এবং কিভাবে সেখানে শিক্ষা ব্যবস্থা কিভাবে দাওয়াতের পথে সহায়ক হচ্ছে আমরা তার কাছ থেকে আজকে জানতে চাইব কম্পারেটিভ তুলনামূলক একটি আলোচনা বাংলা ভাষাভাষী যারা আছে অন্যখানে আমাদের দেশ বা অন্য স্থানে তাদের এবং ইউকে ইউরোপের যে শিক্ষাব্যবস্থা বা কিভাবে তারা ইসলামিক শিক্ষা পরিচালনা করছেন সব মিলিয়ে একটা থাকে তো আমরা তুলনামূলক একটি আলোচনা চাচ্ছি শিক্ষা ব্যবস্থার মধ্যে কি পার্থক্য এই বিষয়গুলো যদি একটু আসতে জি ধন্যবাদ আপনাকে আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত একজন মুসলমান হিসেবে আমি থাকি সেটা বাংলাদেশে হোক সেটা ইন্ডিয়ায় হোক অথবা সেটা ইউরোপের কোন দেশে হোক আমেরিকা অস্ট্রেলিয়া হোক যেখানে আমি থাকি আমার জন্য উচিত হলো সেটাকে ধরে রাখা এটা আইডেন্টি কথা আল্লাহ বলছেন যে যারা দিনের পথে দাওয়াত দেয় এবং এই কথা বলে আমি একজন মুসলমান আমি মুসলিম এটা একটা অনেকে আছেন যে নিজের মুসলিম নাম আছে কিন্তু মুসলিম হিসেবে নিজেকে পরিচিত করতে চায় ইউরোপে যখন আসে তারা নাম টারিং এমন ভাবে করে যাতে করে মনে হবে না যে সে মুসলমান শুধু নিজের নামটাকে এইভাবে করে উচ্চারণ করতে চেষ্টা করেন যাতে করে মুসলিম হিসেবে নিশ্চয়ই আমি মুসলমান একবার একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো মুসলিম তুমি কি মুসলমান তো আমি প্রথমে একটু হতচকিত হয়ে গেলাম যে কেন জিজ্ঞাস করছে সাধারণত কেউলিম বা ধর্ম সম্পর্কে অহংকার করা আমার গর্বের একটা গর্বের বিষয় তারপরে মহিলার মেয়েটা জিজ্ঞাসা করলো যে হ্যাঁ আমি আসলে তোমাকে এই জিজ্ঞাসা করছি যে আমি ইসলাম সম্পর্কে অনেক মেটিরিয়ালস অনলাইনে পড়ি কিন্তু আমি আরো কিছু অথেন্টিক জিনিস জানতে চাই ইসলামের ব্যাপারে আমার খুব বেশি আগ্রহ এই আমি এই প্রশ্নটি করেছি তখন আমি এবং আমার আর একজন ফ্রেন্ড মিলে আমরা লন্ডনের লাইব্রেরি থেকে দুটা ভালো দেখে বই তার এড্রেস দিয়ে আসলাম তার বাড়িতে এরপরে দুই দিন না যেতে এই বইগুলো দেওয়ার দুই দিন না যেতে আমরা আমাদের বক্সে দেখলাম চিঠির বক্সে লেটার বক্সে দেখলাম একটা চিরকোট ফেলে আসছে মেয়েটি এবং সে লিখছে যে আমি তোমার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি আমাকে দুটি বই দিয়েছ আমি অল্প সময়ের মধ্যে বই পড়ে শেষ করে ফেলেছি এবং আমি অত্যন্ত আনন্দিত আগে থেকে পড়ছে কিন্তু এই দুইটি বই বড় বই হওয়ার পরেও দুই তিন দিনের ভিতরে শেষ করে ফেললো অর্থাৎ কেউ যখন কোন বিপাশিত মানুষকে যদি আপনি একজকানে দেন সেটা এই জন্য বলছি যে আমি মুসলমান এটা আমাদের অহংকারের বিষয় আমাদের গর্বের বিষয় দু খন্ডের একটা বই আছে আহমদ দিদাত তিনি লিখেছেন চয়েস একটা বই তিনি লিখেছেন তার দাওয়া এক্সপিরিয়েন্স তিনি লিখেছেন আমরা সবাই জানি যেটা আহমদীতে বিভিন্ন এবং ইসলামের শ্রেষ্ঠত্বকে তিনি ছিলেন তিনি ছাত্ররা এখন সারা পৃথিবীকে পাতা আলহামদুলিল্লাহ আমাদের জাকির নায়ক তারই পদ্ধতি সারা দুনিয়াতে দাওয়াত দাওয়াত পেশ করছেন বিশেষ করে কম্পারিটিভ রিলিজিয়ানের উপর তাদের যে ইনডেপথ নলেজ এবং ডিপার নলেজ এটা অত্যন্ত প্রশংসনীয় এবং মানুষকে ইমানের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেক সুযোগ সৃষ্টি করে আহমদ তিনি লিখেছেন চয়েস দ্য চয়েস এই বইতে যে তিনি একটি কনফারেন্সে তাকে দাওয়াত দেওয়া হলো তখন সেখানে যাওয়ার জন্য তিনি দাওয়াত গ্রহণ করলেন আমেরিকাতে এবং সেখানে তাকে জিজ্ঞাসা করল আপনি কি টপিকে বর্ণনা করবেন কি টপিক আপনি বর্ণনা করবেন তো সেখানে তিনি টপিক দিলেন যে মোহাম্মদ একটা শিরোনাম দিলেন কিন্তু সেখানে যাওয়ার পর দেখলেন যে শিরোনামটা একটু চেঞ্জ করা হয়েছে শিরোনামটা চেঞ্জ করার কারণে তিনি এটা বুঝাতে চেষ্টা করলেন যে হি দা বেস্ট ওয়ান বাফেট প্রফেট তিনি এটাই সেখানে উল্লেখ করছেন যে মুসলমানদের মধ্যে একটা হীন মন কাজ করে যে আমার দিনটা বেস্ট এই কথাটা দাবি করতে আমার ভয় লাগে একদম গুরুত্বপূর্ণ কথা বলে আমি মুসলমান এবং বাংলাদেশ বা অন্য মুসলিম দেশের দিনে দাওয়াতের তুলনাতে আমাদের প্রথম যে জিনিসটা বলতে হবে যে মুসলিম আইডেন্টিটাকে ধরে রাখাটা হচ্ছে ইসলামের শিখার মূল উদ্দেশ্য যাতে করে আমার পরে ইসলাম হারিয়ে না যায় আমার ঘরে অনেক পরিবার আছে যে বাবা খুব ধার্মিক ছিলেন বাবা আলিম ছিলেন কিন্তু না করার কারণে বাবা চলে যাওয়ার পরে ছিল অনেকে এসে বলে যে আমার বাবা পড়তো বা দাদা পড়তো এখন পড়ার কেউ নাই মসজিদ রেখে দেয় মসজিদ নিয়ে রেখে দেন নিয়ে রেখে তাহলে এর অর্থ কি যে বাবা এবং দাদা তারা যে কিতাবগুলো পড়তে পারতো বা কোরআন সহ পড়তে পারতো পরে তার পরবর্তী প্রজন্ম ভালো মানুষ হোক ভালো মুসলমান হোক তাহলে আমাদেরকে তাদের কাছে দিন প্রচারের জন্য চেষ্টা করতে হবে ইসলামিক তাদের কাছে অত্যন্ত তুলে ধরতে হবে এবং আমাদের শিক্ষাটাকে ওইভাবে ব্যবস্থা করতে হবে এই জন্য আপনি আমরা আরেকটি পর্বে আলোচনা করেছিলাম যে অনেক সময় আমরা অবহেলা করি ম্যাথ সাইন্স ইত্যাদির জন্য আমরা কত টিচার নিয়োগ করি কত পয়সা আমরা খরচ করি ভালো রেজাল্ট করার জন্য আমরা কত চেষ্টা করি ভালো স্কুলের কিভাবে মা বাবার কত কষ্ট কিন্তু এত কষ্ট করার পরে এই সন্তান যখন বড় হয়ে আল্লাহকে চিনবে না এবং আপনার মর্যাদা বুঝবে না তখন আপনার কান্নার কোনো শেষ থাকবে না কান্নার কোনো শেষ থাকবে না যারা দিন তাদের বাচ্চাদের অন্তরে প্রবেশ করিয়ে দিতে পারেনি এবং বিশ্বাসেরিকটকে যারা মজবুত করতে পারেনি তাদের জন্য সবাইকে সতর্ক হতে হবে যদি ইসলামিক এডুকেশন গুলো আমাদের পরিবারগুলোতে গুলোতে সুদৃঢ় থাকে এবং সবার আগে থাকে আমাদের তো একটা প্রায়োরিটি লিস্ট থাকবে আমার বাচ্চাকে প্রথমে কি পড়াবো তারপরে কি পড়াবো ভবিষ্যতে আমি কি বানাতে চাই একটা লিস্টের দিন ছাড়া ভালো চরিত্র অর্জন করতে পারেনা কেন তার কারণ হলো একজন মানুষ অন্যায় থেকে বিরত থাকে কখন যখন সে মনে করে আমার রব আমাকে দেখছে দেখছে আমি আমার রবের সাথে আছি যেটাকে তা বলা হয় তার বিবেকের আদালতটা এত সক্রিয় যে তাকে আর অন্যায় রিন আশো থেকে তাকে দেখছেন দেখছেন তার কিছু অবলোকন করছেন তার পালাবার কোন জায়গা নেই সুযোগ পেও। করছে তার সেটা তিনি করলেন না তা অবদান তার উপর আছে তার ঘরে আছে অন্যায়ের কোন আল্লাহ থেকে আল্লাহ মনিটরিং থেকে পালানোর কোন আপনি যদি আল্লাহর ভয় না ঢোকান সন্তানের মধ্যে প্রতি সদয় হতে হবে এবং শুধু এতটুকু আল্লাহর ইবাদতের কথা ওই আয়াতের অল্প করে বলে এরপরে কন্টিনিউ আল্লাহ মা বাবার সম্পর্কে বলতেছেন হিমা ইয়া বড় হুমা অকিলা কিলাহুমা। মা বাবাকে সম্মান করো যখন তারা বিশেষ করে বয়স হয়ে যাবে তাদেরকে সম্মানের সাথে কথা বলো শব্দ বলো না ধমক দিয়ে কথা বলো না তোমাদের দুটি ডানাকে তাদের জন্য নরম করে দাও নরম করে দাও এবং বলো হে প্রভু এবং এই আয়াত গুলো সে যদি উপলব্ধি না করে সেটাকে সে বাস্তবায়ন করতে পারবে না এই জন্য ইসলামের শিক্ষা আমাদের পরিবার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা চাই যে আমার বাচ্চা আমাকে যেন নাকায় আমার বাচ্চা যেন এবং অপমানের কালিমা লাগায় আমাদের একটু বিরতি যেতে হচ্ছে আমরা জানবো যে কিভাবে আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করতে পারি এবং কিভাবে এই ইউকে বা বিভিন্ন যে সংস্থা জিরে আছে তাদের যে অভিজ্ঞতা তা আমরা আমাদের দেশেও কাজে লাগাতে পারি এবং আমাদের কিভাবে পুনরায় আমাদের সেই প্রাচীন পদ্ধতি কিন্তু আমাদেরকে একটু বিরতি হতে হচ্ছে বিরতিহার আপনারা তার মুখোমুখি হবেন ততক্ষণ আমাদের সঙ্গে থাকুক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 so if jesus christ peace be upon him right for three days who control the world that neither even god died the freedom to unmask so there are various ways which we can prove the argument yeah, to dr jakir et shangya kori prothi shonibar rachar shantai apu no shamprachar shakal shane not a bangla deshe peace tv bangla অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজ্ফার বিনসিমুজাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর छोट बड़ पकल्याण देख पेणती परी अनुषान पिस আলোচনা তিনি করেছিলেন বাংলাদেশ এবং ব্রিটেনের আমরা আবার ফিরে এসেছি তার কাছ থেকে বাংলাদেশ এবং ব্রিটেনের শিক্ষা বিষয়ে তুলনামূলক আলোচনা শোনার জন্য মহাতারাম সে বিষয়ে আপনি আমাদেরকে আরেকটু কিছু জানান ধন্যবাদ আসলে আমি এই কথাই ফোকাস করতে চাই প্রতিটি অভিভাবকের কাছে যে আমাদের বাচ্চারা আমাদের কাছে আল্লাহ আমানত এই আমানতটা আমরা যেন যথাযথভাবে ব্যবহার করি সেটা আমরা ব্রিটেনে থাকি অথবা সেটা আমরা বাংলাদেশে থাকি অথবা অন্য কোনো রাষ্ট্রে থাকি না কেন আমরা যেখানেই থাকি না কেন এই সন্তানগুলো আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন এবং অনেকেরই মেয়ে আমাদেরকে এই সন্তানগুলোকে দুইভাবে আমাদের কাছে চিত্রায়ন করা হয়েছে হয়তো এই সন্তানগুলো আমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে আমরা আমাদের যারা মুরব্বী ছিল মা বাবা ছিল তাদেরকে আমরা অনুকরণ করেছি হে আল্লাহ তারা আমাদেরকে পথভস্ত করেছে তারা আমাদেরকে শিক্ষা দেয়নি সালাহ কিভাবে আদায় করতে হবে অথবা আল্লাহর সাথে কানেক্টেড আমাদেরকে করে নেই আমার আল্লাহর দরবারে যদি বলে যে ডাবল শাস্তি দাও যার জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি মায়েরা পরিশ্রম করেছেন হাঁপিয়েছেন দৌড়েছেন এখানে ড্রপ ওখানে পিক এই কাজে ব্যস্ত থেকেছেন অস্থির হয়েছেন এই টিউটার থেকে ওই টিউটার পয়সার দিকে আবার বিপরীত পক্ষে আমাদের সন্তানরা আমাদের জন্য সম্মান বই আনতে পারে দুনিয়াতে সম্মান আনতে পারে আখেরাতে আনতে পারে জিনা এবং বিউটি হতে পারে আমাদের এই জীবনের জন্য তারা একটা সৌন্দর্য বই আনতে পারে যারা যারা উত্তম প্রতিদান দান করবেন বলবেন এবং তুমি উপরের দিকে যাও আয়াত একটা পড়ো এবং লিফটের মতো হবে একটা লিফ্টের মতো লিফ্টের যেটা পড়লে উপরের দিকে মর্যাদার দিকে শিখেছে মুখস্থ করেছে এবং এর অর্থ জানতে হবে এবং এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে জি সন্তানদেরকে সুন্দর গঠন করা এটা আমাদের জন্য অত্যন্ত দায়িত্ব পরিবারের ভিতরেও তোমাদের জন্য শত্রু আছে কাজী আল্লাহর বিধান যদি আমরা তাদেরকে না শিখাই এবং আল্লাহর বিধানের উপর তাদেরকে যদি আমি বড় না করি তাহলে এই সন্তান গুলোই আমার জন্য অপমানের কারণ হবে এবং কিভাবে আমি তোমাকে এই জন্য সন্তানকে আল্লাহ লেলিয়ে দেবেন এবং দুনিয়াতে এবং আখেরাতে তাদের পরিণতি মহতার বলা হয়েছে তাদের অন্তরে এদের দ্বারা দুনিয়াতেই কষ্ট দেবে আল্লাহ মানুষদের এটাও কিন্তু বলেছেন এটা আল্লাহ তালা কোরআন করিমের আয়াদেশ বলেছেন সন্তান দিয়ে এবং সম্পদ দিয়ে আল্লাহ তোমাকে অপমান করতে পারে জি সন্তানদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করি কারণ আদেশের মধ্যে এটাও আসছে যে ইদামু আদম মারা যায় দুনিয়াতে তার আমল করার আর উপায় নেই সব আমল বন্ধ একবার সোহানাল্লা এখন আর বলতে পারছে না তিনটি সোর্স থেকে তিনিক যেসব সাদকাগুলো তিনি করেছেন এবং সেটা কন্টিনিউ আছে অব্যাহত আছে যেমন কোনো মসজিদ করে দিয়েছেন মাদ্রাসা করেছেন অথবা ভালো কোনো কাজ করেছেন ফাওবিহি অথবা জ্ঞান নিজে প্রচার করেছেন নিজে শিক্ষা দিয়েছেন অন্যদেরকে তারা সেটা অন্যদেরকে শিক্ষা দিচ্ছে অথবা জ্ঞানের কোন উপকরণ প্রচার করে গেছেন সেটা হতে পারে যেমন কোন বই প্রকাশ করেছেন ভালো বই সেটা প্রকাশ হতেই আছে এবং ভালো সন্তান গেছে যে তার জন্য দোয়া করছে সব সন্তান বলেনি কিন্তু জি ভালো সন্তান হতে হবে এবং দোয়া করার মতো যোগ্য করতে হবে এমন দুর্ভাগ্য হয় কি অনেক সময় আমরা অনেক বড় ডাক্তার করলাম ইঞ্জিনিয়ার করলাম অথবা অনেক বড় প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ফার্মেসিস্ট বা যে কোনো একটা পজিশনে তাকে দিয়ে দিলাম অর্থ বানিয়ে দিলাম কিন্তু হয় যে আমি যখন মারা গেলাম এখন কি করি সে জানে না এবং তলাতুল জানাজাটা কিভাবে পড়বে সেটা জানে না কবরটা কীভাবে জেয়ারত করবে সেটার কোনো ধারণা তার নেই কিভাবে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে সেটা সে জানে না তাহলে এত কিছু তার যার পিছনে আমি বিনিয়োগ করলাম আমার সময় চেষ্টা আমার জীবন আমার যৌবন সেই সন্তান আমাকে একটু দোয়াও করতে পারছে না অথচ আল্লাহ নবী আমাদেরকে এই হাদিস বলেছেন যে সন্তান আমরা এটা বলবো না যে শিক্ষার অর্থ হলো যে শুধু কোরআন পড়বে হ্যাপ করবে দুনিয়ার কোন জ্ঞান অর্জন করবে না সেটা নয় দুনিয়াতে কোনো জ্ঞান এমন নেই যেটা ইসলামের বাইরে যে কোনো জ্ঞানই ভালো যদি সেটা কল্যাণজনক যেমন আল্লাহ আমাদেরকে সাথে সেটাকে পড়তে হবে এবং আল্লাহ নবী ভালো জ্ঞানের জন্য বলেছেন যে আল্লাহ হে আল্লাহ আমাকে ভালো জ্ঞান দান করো উপকারী জ্ঞান এই জন্য জ্ঞান জ্ঞানটা উপকারী মানুষের কল্যাণে আসে ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা মানুষের উপকারী সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো মানুষের কল্যাণে যেগুলো আসবে সেগুলোই আমাদের শিখতে হবে হবে আমাদের সবার আগে আগে কোনটা সেটা আমাদেরকে যদি ইসলাম তার অন্তরে গেথে দিই অথবা ভালো মুসলমান বানায় সে ডাক্তার হবে কিন্তু মুসলিম ডাক্তার ইমানদার মৌমিন ডাক্তার ইমানদার ডাক্তার হবে ইমানদার ইঞ্জিনিয়ার হবে ইমানদার সমাজবিজ্ঞানী হবে তাহলে আগের প্রায়োরিটি হলো ইমান কারণ ইমান যদি না হয় তাহলে আমার সন্তান বানালাম কিন্তু তাই বলে কি আমার মৃত্যু ঠেকিয়ে দিতে পারবে পারবে না হয়তো আমাকে অসুস্থ অবস্থায় প্রেসক্রাইব করতে পারবে এতটুকু কিন্তু আমার মৃত্যু তো ঠেকাতে পারবে না অল্প সময় কিন্তু আখেরাত শেষ হবে না যেটি আমরা আখেরাতকে বিশ্বাস করি কারণ সেটা আব্বা ক সেটা হচ্ছে চিরস্থায়ী চির মানে যে এটার কোন শেষ হবে না যে শিক্ষাটা জীবনকে সমৃদ্ধ করবে সেটা আমাদের আমি আপনাকে আগের কোনো পর্বে বলেছিলাম যে জার্মানির একটা শহরে গেলাম সেখানে দেখলাম কেউ অল্প হেঁটে আসছে না প্রায় পরিবারগুলো থাকে অনেক দূরে মসজিদ থেকে সত্তর কিলোমিটার দূরে খুবই নিকটে মসজিদ আমার ছেলেটা মসজিদে যায় না আমার ছেলে দশ বছর হয়ে গেছে মসজিদে যাওয়ার বয়স হয়ে গেছে সাত বছরের পরেই তো আল্লাহ নবী বলছে নামাজের জন্য নির্দেশ দেওয়ার জন্য যখন তারা সাথে পৌঁছে যায় নির্দেশ দিতে হবে যেহেতু নির্দেশ আমি থাকি পুরো সত্তর করে কিলোমিটার থেকে আসছে মিটার থেকে কেন যেতে পারবো মসজিদে এবং আমার সন্তানদেরকে কেন নিতে পারবো না আমাদের মসজিদ গুলোকে বিশেষ করে আমরা অনুরোধ করবো তোমার দর্শক বিন্দু আমাদের সময় শেষে আমরা চেষ্টা করব আগামী কোন পর্বে তার থেকে আরো শিক্ষামূলক বিষয় জানতে ততক্ষণ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল যেই জন্য ব্যবহার সেই ব্যবহার করতে হবে তুলে হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা इतिबृत्ति विश्वमयर क्रम विकास मंगलवार और शनिवार रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंग रास्त समय तर उदाह हम शान जी बृद्धि पाय शीशे 700 मुनाफा दी आज ही बनियोग्ला